মুগিরাহ ইবনু সুবাহ রদিয়াল তাহু এর কাতিবরত রদাল আনহু হতে বর্ণিত তিনি বলেন মুগিরা ইবনু সুবাহ রদিউল্লাহ তাহ আনহু আমাকে দিয়ে মুয়াবিয়া রদিয়াল তাহ আনহুকে একখানা পত্র লিখালেন যে নবী সাল আলহ সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর বলতেন লা ইলাহা, লাহ ইরি কলাহ লাহুল মুলকু ওলাহুল হামদু বহু আলাকুলা আলা অর্থাৎ এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই সার্বভৌমত্ব একমাত্র তারই সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য তিনি সব কিছুর উপরই ক্ষমতাশীল হে আল্লাহ আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নেই আর আপনি যা রোধ করেন তা প্রদান করার কেউ নেই আপনার নিকট সৎকাজ ছাড়া কোনো সম্পদশালীর সম্পদ উপকারে আসে না আপনার নিকট সৎকাজ ছাড়া এই কথাটি সুবা রহমতুল্লা আলাহি আব্দুল মালিক রহমতুল্লা আলাহী হতে এরকমই বলেছেন এবং হাসান রাহমাতুল আলাহি বলেন জাদ অর্থ সম্পদ এবং সুবা রাহমাতুল আলাহি ওয়ার্রাদ রাহমাতুল আলাইহী হতে এ হাদিস বর্ণনা করেছেন